ধ্রলা চক্ষুন্মীত শ্রীগুবে মূর্খ নিচ ক্ষুদ্র মুই বিষয়ালগেবসহ কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী কে আপনারা বলতে পারেন কেও বলতে পারেন চরিতামূপ রঘুনাথ পদে যারা আস যারা আস চৈচন্দ্র কহে কৃষ্ণ দাস তো মহান গ্রন্থ রচনা করেছেন চৈচান চরেচামৃতা সমতুল পৃথিবীতে সারা বিশ্বে আর কোন গ্রন্থ নেই চৈচন্দ্র চরেচামৃতের মধ্যেই সকল শাস্ত্রে সার কথা আছে এবং আরো অনেক মহাপ্রভুর প্রেম বিলাস লীলা বর্ণন এবং বিশ্লেষণ বিশেষ করে চৈতন্যের ছড়ে চামৃতায় বর্ণিত আছে তো গ্রন্থ আরম্ভে কৃষ্ণাজ কবি রাজকু স্বামী লিখেছেন মূর্খ নিচ ক্ষুদ্র নই বিষয় লালস বৈষ্ণব বিষয় লালস অবশ্যই ইনি হচ্ছেন ভগবত কিন্তু তার দৈন্য দৈন্য হচ্ছে বৈষ্ণবে তিনি নিজেকে বিষয় লালস মেনে বলেছেন যে অসৎগুণ সম্পন্ন হলেও এই গ্রন্থ এই মহান সর্বতম গ্রন্থ লিখছি কি করে কি সাহস আছে আমার কোন অধিকার নেই এই গ্রন্থ এত সাহস আছে এই মহান সর্বথম গ্রন্থ লিখতে তো ঠিক সেভাবে আমি মনে করছি যে আমি আসলে মরকা। আমার কি আছে সম্মান গ্রহণ করার জন্য আমি সকলে উপরে বসে আছি আমার কি অধিকার আছে আপনারা অবশ্যই আমাদের মধ্যে অনেকে ধর্ম ব্যক্তি আছে আমার আপনাদের মতো গুণ রাশি নেই আমার কি সাহস আছে আপনাদের উপরে বসতে আপনাদের সম্মান এবং প্রেম গ্রহণ করতে। আমার কি অধিকার বৈষ্ণবাদ সারা পৃথিবী জোরে এই হরিনাম প্রচার করে অনেক ভাগ্যবান জীবের সংগ্রহ করেছেন শ্রী চৈচন্দ মহাপ্রভু বাণী প্রচার তার জন্য আমি আছি এবং শিলপ্রপাদের আজ্ঞায় শ্রীকৃষ্ণ চৈচন্দ মহাপ্রভুর আজ্ঞায় আমার সাহায্য সাহস আছে এই ধারণা উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ তো এটা মহাপ্রভুর আজ্ঞা তো আমার অধিকা নেই তো অধিকা বিচার করলে আমি কি বলতে পারি বিচার কিছু নাহি গুরুদে না গুরুদেব আমার যোগ্যতা আমার অধিকা যদি আমি নিজে বিছা করি তো আমি কি ভাব আমার কত গুণ আছে আমার কত অধিকার আছে আমার কত বৈশবতা আছে উত্তর আছে কিছুই না শূন্য তো তবু মহাপ্রভুর আজ্ঞা আছে শিলপ্রভুপা আছে যে মহাপ্রভুর থেকে শিলপ্রভুপারা আমরা এই অত্যতম কৃষ্ণ ভক্তি এবং সেটা গ্রহণ করে তো শুধু নিজের জন্য রাখা উচিত না এই অমূল্য সম্পদ ফেয়ে সেই অমূল্য সম্পদে প্রে দাগ নেয় মধ্যে উসি প্রেম দা দাসে দা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নম মহাবণ প্রেম প্রদান কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য গৌরচুষে নম আমরা যদি শাস্ত্র অনুসারে তাহলে আমরা বুঝতে পারব যে মহাপ্রভুর অবদানে সমান সারা জগতে মধ্যে আর কোন বস্তু নেই অনেক কল্যাণ খার্চা আছে অনেক লোক আছে যারা জীবন উৎসর্গ করে অনলোক দেয় উন্নতি করার জন্যে অনলোক দেয় উধা করার জন্যে সামাজিক কল্যাণ দৈহিক কল্যাণ আর্থিক কল্যাণ মানসিক কল্যাণ এবং আধ্যাত্মিক কল্যাণ এই সমস্ত কল্যাণের মধ্যে আধ্যাত্মিক কল্যাণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ তো আধ্যাত্মিক অথবা ধার্মিক কল্যাণ হচ্ছে শ্রেষ্ঠ কল্যাণ এবং সকল ধার্মিক পন্থার মধ্যে অবশ্যই আমরা যদি ঠান্ডা মাথায় পিছা করে তো আমরা অবশ্যই সিদ্ধান্ত বুঝব যে শ্রীকৃষ্ণ ছবুর প্রেমদান প্রেম অবদান হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রদান চৈতন্য দয়ার কথা করহ বিচার বিচার করলে চিত্রে ভাবে চমৎকার শ্রীকৃষ্ণ মহাপ্রভু আমাদের কি জিনিস দিয়ে গেছে আমরা যদি বিচার করি আমরা যদি চরকা চরকার প্রতি আসক্ত যদি আমরা চরকা প্রমাণ চরকা যেন প্রমাণ করি তালে তাহলে আমরা বুঝতে পারব যে অবশ্যই শ্রীকৃষ্ণ মহাপ্রভু আমাদের প্রদান করেছেন সেটা অতুল মহাপ্রভু কি দিয়েছেন মহাপ্রভু সকলকে ধর্মে চূড়ান্ত প্রদান সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম ব্রহ্মার দৌরলাভ প্রেম দাতা হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং আমাদের কি করতে হবে সেই প্রেম দান গ্রহণ করার জন্যে অধিকারে হতে কি অধিকার হতে হবে সেই প্রেম দান লাভ করার জন্য তো চৈচান্য মহাপ্রভু আমাদের কঠোর বলে না শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শাস্ত্রপরাঙ্গত মহান পণ্ডিত হতে বলতেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেননি যে অনেক জটিল ধর্মিক বিধি বিধান পালন করতে হবে মহাপ্রভু বলেননি বলেনি মহাপ্রভু শ্রীকৃষ্ণ চেতানা বলেনি যে এই রকম লাইটের ব্যবস্থা দোকা আছে মহাপ্রভু বলেন আমিও বলছি না উদাহরণের জন্য আমরা কথা বলছি রঞ্জন পরে হবে এখন উদাহরণ তো মহাপ্রভু বলেন না যে আপনারা খুবই শিক্ষিত হতে হবে না উচ্চ শ্রেণী হতে হবে মহাপ্রভুর অবদান সকলের জন্য আছে ব্রাহ্মণদের জন্য অব্রাহ্মণদের জন্য সূত্রের জন্য নমসূদ্রের জন্য এবং সুদ্রে নিচেও আমরা যারা দেশে লোক তো প্রাচীন হিন্দু সমাজে বিচারে আমরা অস্পৃশ্য অদৃশ্য কিন্তু মহাপ্রভু এবং প্রভুপাদের কৃপায় আমরা এই পদ পথ পাইছি যে আপনারা দয়া করে আমাদের আসন অর্পণ করেন এবং আপনারা আপনাদের নিজের গুণে আমাদের নিচে বসে থাকেন এতে সব মহাপ্রভুর কৃপা মহাপ্রভু বলেছেন যে মহাপ্রভুর সর্বোৎকৃষ্ট কৃষ্ণ নাম গ্রহণ করতে হবে কিভাবে কৃষ্ণ নাম গ্রহণ করতে হবে যাতে আমরা শীঘ্রই এবং সুন্দরভাবে সম্পূর্ণভাবে এই কৃষ্ণা প্রেম অবদান লাভ করতে পারে। দেখছি নাম করে কিন্তু সবাই অতি শীঘ্রই প্রেম প্রাপ্ত হন কেন তো এই বিষয়ে একটু আলোচনা করা দরকার মহাপ্রভু আমাদের এত সুন্দর এবং সরল পণ্ঠ প্রদান করেছেন হরের নাম হরের নাম হরের নাম কেবলমাস্টেব না স্টেব না স্টেব তো সবাই যারা নাম করেন কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হারে রাম হরে রাম রাম রাম হরে হারে ত ত মহাপ্রভু কৃষ্ণ প্রেম পাচ্ছেন না কেন তো মহাপ্রভুর আরো কি উপদেশ আছে এই বিষয়ের সম্বন্ধে একটু আলোচনা করা দরকার আছে যা চাই আমরা বুঝতে পারি ভাবে নাম লইলে পাই প্রেমধন হরষেই প্রভু কহে শুন শুন সুরূপ রায় রাম কি রূপে নাম লইলে পাই প্রেমধন কিভাবে আমাদের নাম নিত্য হবে যাতে আমরা প্রেম ভাব কি রূপে নাম লইলে পাই প্রেমধন মহাপ্রভু চার দুইজন সবচেয়ে অন্ধরঙ্গে অর্থাৎ সুরূপাগর স্বামী এবং রায় রামানন্দ তিনি এই কথা বলেছেন মহাপ্রভু বলেন কি রূপে নাম লয় নেই পাই প্রেমধ উত্তর কি কেউ বলতে পারেন এ পরে শ্লোক কি এই মহাপ্রভু বলেছেন কৃষ্ণ রাজকি রাজগো স্বামী লিখেছেন হর্ষে প্রভু কহে স্বরূপ সুন স্বরূপ রাম রায় কি রূপে নাম লইলেন প্রেমা উপজয় উত্তর কি উত্তর আছে যে এই যে শুনেছেন কীর্তনীয় সদা হরি আপনার সবাই জানেন মহাপ্রভুর এই উক্ত শ্লোক আপনার সবাই জানেন মুখস করেছেন সবাই জানো জানেন একটু হাত ধুলো তো অনেকে জানেন তো বল সহজ না সহজ এবং সুন্দর চুনা দপি সবাই বল চুনা দি না চেন অমানিনা মান কীর্ত সদা হরি তো বৌতেই ভালো লাগে না মহাপ্রভুর রূপদেশ বৌতেই ভালো লাগে খুবই সুন্দর শ্লোক বলল সহজ কিন্তু সেই ভাবে আচরণ করা এতে সহজ নয় কিন্তু সেই চুনাদপি শুনিটা কঠিন চুনাদি শুনিচ্ছেন এই কথা বলার সময় কেউ আমাদের তরি বি রক্ত করে আমরা এই আমাকে আমাদের দুর্ভাগ্য আছে যে মহাপ্রভুর আদর্শ শ্রীনা দি সেটা सुनिच भाव कठिन आज सहज आज রাবণ থেকে অহংকারী হাওয়া। না রাবণ থেকে বড় দা হওয়া কিন্তু আসা আমাদের জন্য কঠিন আছে তো কি করতে হবে যাতে সহিষ্ণুতা গুণ বিনম্রতা সকলকে মান দেওয়া নিজের জন্য প্রশংসা ইচ্ছা না করা কিভাবে এই সকল মহান গুণ নিজে চরিত্রায় আমরা অনুশীলন করতে পারি তো সম্ভব হবে ভক্তিবিনব ঠাকুর বলেন जदि छिस्ट कर सकल नाम अपराध बर्जन करते सब महान गुण हम चरित्रपन थे विभूषित हो विभूषण कर कथा आने शीघ्र प्रेम अनुभव करना क्यों महाप्रभुदेश कबीरज गोस्मी और एक बहुजन्म जदि श्रवण कबुता ना पाए কৃষ্ণ পদে প্রেম ধন আমরা বহু মহাপ্রভুর অবদান আছে কৃষ্ণ নাম যার দ্বারা কৃষ্ণ প্রেম আসে পাওয়া যায় কিন্তু আর একটা বিচার আছে যে আমরা যদি নামে সাথে সাথে নাম অপরাধ করি তাহলে এইভাবে নাম অপরাধ করতে করতে বহু জন্মা হরিনাম করেও হরিনাম করলেও বহু জন্মায় আমরা কৃষ্ণপ্রেম পাবনা তো দর্শবিধা নাম অপরাধ কি আছে সেটা আমাদের বুঝতে হবে সকল অপরাধ থেকে মুক্ত হতে হবে শিব অপরাধ আছে নাম অপরাধ আছে অপরাধ আছে জীব অপরাধ আছে অপরাধ আছে গৌরব শব্দ আছে যেখানে আরাধনা নেই না ঠিক মতো আরাধনা হয় না সেখানে অপরাধ হয় আরাধনা তার বিপরীত হচ্ছে তো আপনারা সবাই হয়তো আজকে এবং আমাদের ইসন ইস্কনের ভক্তরা থেকে শুনেছে যে মাছ মাংস ডিম এইসব voice of the এবং আসলে প্রত্যেক মানুষ বড় জনীয় এবং আপনাদের মধ্যে আপনাদের যারা এই যে ধৈর্য আছে এই যে দীর্ঘ সময় বসে থাকতে এই সব কথা শোনা আপনাদের মধ্যে আপনারা যারা এই পর্যন্ত এই শুদ্ধ কৃষ্ণ ভক্তি পন্থ যা দ্বারা প্রচারিত আছে আপনারা যারা এই পন্থ এই পর্যন্ত সম্পূর্ণ ভাবে গ্রহণ করেনি আমার মনে হয় আপনারা সবাই অন্তরে বুঝেন এবং স্বীকার করেন যে এই কৃষ্ণভক্তিমার্গ যা ইস্কনের দ্বারা প্রচারিত এবং প্রসারিত হয় এই হচ্ছে মহাপ্রভুর আসল বাণী প্রচার এই হচ্ছে আসল সন্মার্গ এই হচ্ছে আসল প্রক্ৃত ধর্মা এবং সকলে উচিত। এইশুদ্ধ অতিিশুদ্ধ। ধারামাপঞ্চ অবলম্বন কর। অনেককে এই কন এই পথে আছেন, এবং আরও অনেক আছে। যারা ভাবছেন যে আসলে আমাকে ও এই পন্থা এই শুদ্ধ কৃষ্ণ ভক্তি পন্থা অবলম্বন করা উচিত কিন্তু এইখন আমি প্রস্তুত না। অনেকে মনে করে যে আমাদের ভক্তরা সব কিছু আমরা যা বলি। এবং আমরা যা করি সেটা অতি কিন্তু অনেকে মনে করে যে আমার জন্য এইটা নিয়ম পালন করা কঠিন আছে যে আমাদের আজীবনে অভ্যাস আছে এইসব জিনিস খাওয়া যা ইস্কন ভক্তরা বলছেন লাগে করছে হরিনাম এবং এইসব খুবই ভালো লাগে তাদের প্রচারেছ এবং আছাড়েছ আদর্শ খুবই সুন্দর আছে কিন্তু अने मन करेंदि सिगारेट मंस मुरगी अंडा सब त्याग कर आवारे আমার কি বলা উচিত আপনারা জানেন অন্তরে যে আপনাদের ও এই সকল নিয়ম গ্রহণ করা উচিত কিন্তু আপনারা মনোবল পাচ্ছেন না এইসব পালন করার জন্য না আর শক্তি আছে মাংস পান ফান বিড়ি সিগারেট ইত্যাদি সব জিনিসের প্রতি তো আপনার জন্য আমার কি পরামর্শ আছে তো প্রথম হচ্ছে যে আপনি বিচার করুন যে কোনো ভালো জিনিস আমরা যদি লাভ করতে চাই আমাদের যেই কোনো কল্যাণ আমরা যদি করতে চাই তাহলে আমাদের কিছু উৎসর্গ করতে হবে না কিছু ত্যাগ করতে হবে আমরা যদি শহরে অফিসে ফ্যাক্টরিতে দোকানে কাজ করি তাহলে আমরা কি করি আমাদের সময় এবং শ্রম আমরা অর্পণ করি যাতে আমরা টাকা পাই এবং টাকা দ্বারা আমাদের দৈহিক এবং সংসারে সকল প্রয়োজন প্রয়োজনে করা হয় তো আমরা যদি কাজ না করি তাহলে আমরা টাকা পয়সা পাব না খুব সমস্যা হবে যে কোনো ভালো জিনিস আমরা যদি চাই নিজে যে জন্য না আমাদের নিজেদের জন্য আমরা কিছু ভালো যদি চাই তাহলে আমাদের কিছু উৎসর্গ করতে হবে মহাপ্রভু যা আমাদের দিয়ে গেছে আমাদের কিছু উৎসর্গ করতে হবে এবং কিছু বর্জন করতে হবে না হয়তো আপনি মনে করছেন যে এইসব জিনিস আপনার জন্য বর্জন করা কঠিন আছে কিন্তু আপনি আরো একটু বিচার করুন যে আমাদের মধ্যে ভক্তরা যারা এইখান উপস্থিত আছেন অনেকেই এইসব জিনিস আগে খেছেন কিন্তু মহাপ্রভুর কৃপা বলে এইসব করেছে যারা এই সব ছাড় নিয়ম সম্পূর্ণ ভাবে পালন করেন আপনারা দয়া করে আপনারা পবিত্র হাত তুলুন তো অনেকেই এই কন এইসব নিয়ম পালন করেন তো তারা মানব সমাজের মধ্যে সৃষ্ট কারণ তারা বৈষ্ণব কিন্তু সাধারণ পরিপ্রেক্ষিতায় তারা সকলের মতন সাধারণ মানুষ ছিলেন সারা আগে সকল মানুষদের মতন সব কিছু সব কিছু ছেড়ে দিয়েছে তো আপনি বিচার করুন যে এই অষ্ট ভক্তর। যদি এইখন শুদ্ধ ভাবে মহাপ্রভুর অনুমোদিত ভক্তি ভক্তিপন্থ অবলম্বন করে হরি কৃষ্ণ নাম কীর্তন করেন তো আপনিও সেভাবে হতে পারেন আমি ত্রিশ থেকে অধিক বছর আগে যখন সর্বপ্রথমে লন্ডন স্থিত ইস্কনে মন্দিরে গিয়েছি আমি ভক্তদের সাথে সাথে অনেক আলাপ করেছি এবং তারপরে এই হচ্ছে আসল পন্থা কৃষ্ণ হচ্ছেন ভগবান আমি তার দাস এবং আমার মাথা কৃষ্ণের চরণে কৃষ্ণের ভক্ত সমর্পণ করতে হবে তো বললাম যে আপনাদের সাথে আমি থাকতে চাই আমি থাকতে চাই যা আপনারা বলবেন তা আমি করব এই কৃষ্ণ প্রেম লাভ করার জন্য যা করার দরকার আছে তা আমি করব বুঝলাম যে আশ্রমের জীবনের উদ্দেশ্য আরামনে বেশি বেশি শ্রম হয় অনেকে মনে করে আশ্রমের জীবন তো শ্রমহীন লোকদের জন্য অলস লোকদের জন্য তো যাদের কোনো চাকরি নেই কোনো শিক্ষা কোনো জীবনে উদ্দেশ্য নেই তারা আশ্রমে থাকে এবং একটু হরি হরি বল করে এবং বেশি খায় এবং বেশি ঘুমায় কিন্তু আশ্রম শ্রম মানে এবং শব্দ আছে আশ্রম অশ্রম না অশ্রম অশ্রম মানে ক্ষণ শ্রম নেয় কিন্তু আশ্রম মানে অশ্রম অশ্রম শ্রম মানে এবং অশ্রম আশ্রম মানে ক্ষণ অশ্রম নাই মানে খুব শ্রম খুব চেষ্টা করতে হবে যথ আশ্রমের জীবনে অর্থ হচ্ছে চার্যাম যে আমি যদি আশ্রম দাসী হব তো চাপাশর্য করা দরকার হবে এবং তার জন্য আমি প্রস্তুত ছিলাম তো ভক্তরা আমাকে বলেছেন যে ঠাট্টায় ষাটটা বাজ্য সকালে উঠতে হবে তো ঠিক আছে ঠিক আছে আপনারা যা বলছেন করব আর এই ষোলামালা হরি নাম যা হরে কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হারি হরি রাম হরি রাম রাম রাম হরি হরি করতে হবে তো সেই সময় ইস্কনে কোন সিস্টেম ছিল না যে সর্বপ্রথমে আমরা নতুন আগত ভক্তদের বলেছেন তো প্রথমে একমালা জপ করো তারপরে আস্তে আস্তে দুই মালা জপ করো আমরা বলাম যে জীবনের হচ্ছে কৃষ্ণ ভক্তি ছেন ভগবান আমরত জি তার সেবা আমাদের কর্তব্য আমাদের ধর্ম তো যা কিছু করা হয় তো করো তো শুরুতে আদেশ ছিল শুরু থেকে তো আমি ভাবছিলাম যে বিকলবেলা আমি এখানে আসলাম এই হরে হরে কৃষ্ণ মন্ত্র তো যে কৃষ্ণ ভগবান আছে তো এক বয়ের মধ্যে পড়েছি কিন্তু আমার বিশ্বাস ছিল না কিন্তু এই এইখন ভক্ত বলছেন যে আজ থেকে এই ভক্তরা বলছেন যে কাল থেকে প্রতিদিন ষোলো মালা এক মালা মানে একশো বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কর এবং ষোলো বা এই হরি কৃষ্ণ মহামন্ত্র মন্ত্র জপ করতে আমার কি করে সম্ভব হবে আমার অভ্যাস নেই এর সম্বন্ধে আমার কিছুই জ্ঞান ছিল না এই ঘন্টা আগে এবং এই কম বলছে প্রতিদিন শলামতো ভাবছিলাম যে সেটা খুবই কঠিন হবে কিন্তু আমি আর একটু ভেবেছি যে এই সব ভক্তরা তো মাছ থেকে আসেনি জুপথে থেকে আসিনি চন্দ্রমা থেকে আসেনি তারা আমার মত সাধারণ লোক ছিলেন এবং আনন্দে প্রতিদিন ষোলো এবং ষোলো থেকে অধিক নাম নাম জপ নামে জপ করেন তারা যদি করতে পারেন আমি করতে পারব না কেন তো আপনারা ও এই এইভাবে একটু বিচার করুন যে অনেকে মাছ মাংস ডিম ইত্যাদি বর্জন করেছে এবং এই কন কি করছেন শ্রী গুরু পদে করে আস হম আনন্দে বল হরি ভর্য বৃন্দাবন শ্রী গুরু পদে মর্যায় আমন। এখন অনেকেই করছেন খুব প্রেমানন্দ সহকারে অনেকেই শুদ্ধ কৃষ্ণ প্রেম কীর্তন পন্থ অবলম্বন করছেন তো তারা আপনাদের মত সাধারণ মানুষ ছিলেন এখন এই শুদ্ধ পন্থ অবলম্বন করছেন বৈষ্ণবের কৃপায় তো আপনিও করতে পারেন मन करें जे आपना खुबी तो खुब कठिन तो कृपाई विश्वास कर वैष्णव बैष्णवदे कृपा सबकिछ सम्भव हो जा कठिन आहज हमें আমাদের শ্রদ্ধা যদি থাকে বৈষ্ণবদের চরণে তো বাংলায় একটা খুব ভালো কথা আছে যে ইচ্ছা থাকলে উপায় হয় তো আপনারা যদি চান তো আপনারা অবশ্যই এই শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রেম পন্থা পুরোভাবে অবলম্বন করতে পারেন আমার পরামর্শ আছে আপনারা অবলম্বন করুন কোনো ক্ষতি হবে না আরে কোন ক্ষতি হবে না সর্বথায় মহান সর্বতম লাভ হবে আপনারা লাভবান হবে নম কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য আমি আর কিছুক্ষণ আর অনবিষয়ে সম্বন্ধে একটু বলতে চাই আমার দুষ্ট জীবা শুদ্ধরের জন্যে বৈষ্ণব প্রশংসা হচ্ছে মুখ্য উপায় দুষ্ট জীবা ওই গ্রাম কথা কৃষ্ণরা কথা আসক্ত জীবা শুদ্ধিকরণ হচ্ছে বৈষ্ণবদের গুণগান তো একটু আগে মঞ্চে আসা ছিলেন আজকে করোনা থেকে আগত ক্লান্ত শ্রীকৃষ্ণ কেতন দাস ব্রহ্মচারী তো এখন স্নান তান বিশ্রাম প্রসাদ সেবা করছেন একটু পরে আসবেন এবং আমি প্রায় আঠাইশ বৎসর আগে ফরিদপুর জেলায় খেলায় গেছি সেই সময় আমাদের শুধু তিন জন ভক্ত ছিল বাংলাদেশে সেই সময় আমি রসিক দাস অনেকেই রসিক দাসের নাম জানে এবং বিশেষ করে এই অঞ্চলে অনেকেই নিষ্ঠুলা নাম জানে তো সেই সময় আমরা তিনজন ছিল শুধু সারা বাংলাদেশে এবং আজ যেমন নাম যা এখন সারা বাংলাদেশে ছিল না তো আমরা এখানে প্রচার করতে গেলাম তো এই গ্রামে গেলাম এখন তো মনে হচ্ছে না গ্রামের ছোট সহ গেলাম সেই সময় আমি যুবক ছিল এবং শুনেছি যে সেই গ্রামে থাকেন এক প্রসিদ্ধ এবং ফত্রু গায়ক শ্রী কলিপদ মন্ডল তো তার সাথে আমার সাক্ষাৎ হলো সেই সময় আমি বাংলা বলতে পারতাম না নতুন ছিলাম বাংলাদেশে এ ক্ষেত্রেও বলতে পারতো ধন্যবাদ হরি কৃষ্ণ বলুন চারা বেশি শব্দ জানেন তো তিনি শিক্ষিত আমার সাথে ইংরেজিতে কথা বলে সংস্কৃত জ্ঞান ও ছিলেন এবং বিশেষ করে সঙ্গীতে বিশেষ হতু ছিলেন তো আমি তাকে বলাম যে আপনার অনেক গুণ আছে আমার মোটামুটি সমবয়সে হলেও যুবক হলেও তো খুবই প্রসিদ্ধ ছিলেন। অনেকে অনেক গায়ক গুরু ছিলেন। তো আমি তাকে বললাম যে ও আবা আবার অপ্রয়োজনীয় লাইট সে তো পরে হতে পারে আমি বললাম যে ভগবানের কৃপায় আপনার অনেক গুণ আছে এবং ভগবানের আরো কৃপা আছে যে আপনি এই পর্যন্ত বিবাহ করেননি আপনি মুক্ত তো ভালো হবে আপনি যদি পুরো জীবন উৎসর্গ করেন মহাপ্রভুর কীর্তন প্রচারে তো এই তো এবং চলে গেলাম অন্য জায়গায় প্রচার করার জন্য কয়েকদিন পরে সেই কলিপদ মন্ডল আমাদের তেজকনি ফারা ঢাকা স্থিত আশ্রমে আসেন এবং বলেন যে যা আপনি বলেছেন জীবন উৎসর্গ করতে যা আমি তো সেই দিন থেকেই আমাদের সাথে সারা বাংলাদেশে ভ্রমণ করেছেন এবং তা প্রচ রা তার আ্লান্ত প্রহাশে দারা অনেকেই এই ইসকনে প্রচে আকৃষ্ট হল অনে কির্থন খুব সুন্ধর আছে সারা পৃথবীতে অনেকেই। তারা কেতন এবং সংগীত শোনেন কিন্তু তাদের ইচ্ছা ছিল না তো এই দেশে চলে আসলেন এই দেশে বিশেষ করে হিন্দুরা ধর্মিক। উদ্ধার করার জন্যে তিনি সারা বাংলাদেশে ভ্রমণ করেন এবং কৃষ্ণ ভক্তি প্রচার করেছেন তো অনেকদিন পরে এই মহান ব্যক্তিদের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে মা যাদার বিচারে যিনি আমার চাই কনিষ্ঠ কিন্তু আমি মনে করছি যে তিনি আমার অনেক বড় এক ব্যাপার চলছে কিছু লোক তাদের প্রতি কিছু অভিযোগ করেছেন সে তো কেউ যদি করে তো লোকেরা কিছু লোক অভিযোগ করবে তো ওই অভিযোগে কথা সত্য হলেও আমি তো জানি না ভগবান হচ্ছে অন্তর্জান ভগবান যা বলেন বিচার করতে হবে আপিচে সুদূরাচার ভাজে মামান্য ভাগ সাধুরে সমন্তব্য সম্যক যে কেউ যদি পুরো জীবন উৎসাহ করে ভগবান শ্রী কৃষ্ণের সেবায় মধ্যে ভুল ত্রুটি হয় তবু সেই ব্যক্তি সাধু আছেন কারণ তারা উদ্দেশ্য আছে কৃষ্ণ সেবা করতে কেউ যদি বারবার ধর্ম নামে অনাচা করে সে ব্যক্তি ভক্ত নয় সে ব্যক্তি হচ্ছে ধূরতা সাধু বেশি ধূরতা কিন্তু একজন যদি আন্তরিক ভাবে জীবন উৎসাহ করে কৃষ্ণ সেবায় তো সুদূর আচার করলে ও বলছে দেখতে হবে। কি করেন লোকদের উদাহ করার জন্য সেটা দেখতে হবে তো আমি খুব খুশি আছি যে এতদিন পরে এই মহানুভবের সাথে সাক্ষাৎ হচ্ছে মনে করছে সতেজ পেয়ে আপনাদের জন্য কৃষ্ণ কীর্তন তার নাম হচ্ছে কৃষ্ট কীর্তন খ্রিস্ট কীর্তন পরিবেশন করতে পারেনা করে তিনি যা করেছেন এই দেশে হিন্দুদের উদ্ধার করার জন্য আর কোন একজন করেনি সেটা ভুল ভোগ করা উচিত না হরে Krishna Krishna কৃষ্ণ Hare Hare Hare হরে হরে রামা Rama Rama রামা Hare হরে তো আর একটু ছোট কথা বলব ঘোষণা আছে যে আমরা দেশে দেশে যাই এবং আমরা চেষ্টা করি লোকদের অনুপ্রাণে দিতে এই কৃষ্ণ ভক্তি জীবন কৃষ্ণ ভক্তিমূলক জীবন গ্রহণ করার জন্য কিভাবে আপনারা ব্যবহারিক রূপে নিজের জীবনে এই কৃষ্ণ ভক্তি সাধনা গ্রহণ করতে পারেন তার সম্বন্ধে আমি দুইটি বই লিখেছি অনুশীলনের বৈষ্ণব এই দুই বই মধ্যে আপনি পাবেন কিভাবে নিজের ঘরে বৈষ্ণব সাধনা করা হয় কিভাবে अर्चन विधि पालन कर